আমর ইবনো আবু হাসান রহমতুল্লা আল্লাহ হতে বর্ণিত তিনি আবদুল্লাহ ইবনু জায়দ রাজিয়াহতালাহুকে নবী সাল্লা উলাইসাল্লামের অজু সম্পর্কে প্রশ্ন করলে তিনি এক পাত্র পানি আনলেন এবং তাদের দেখাবার জন্য নবী সাল্লাহ সাল্লামের মতো অজু করলেন তিনি পাত্র থেকে দু হাতে পানি ঢাললেন তা দিয়ে হাত দুটি তিনবার ধুলেন অতপর পাত্রের মধ্যে হাত ঢুকিয়ে তিন খাবল পানি নিয়ে কুলি করলেন এবং নাকে পানি দিয়ে নাক ছাড়লেন তারপর আবার হাত ঢুকালেন তিনবার তার মুখমণ্ডল ধুলেন তারপর আবার হাত ঢুকিয়ে পানি নিয়ে দুই হাত কনুই পর্যন্ত দুবার ধুলেন তারপর আবার হাত ঢুকিয়ে উভয় হাত দিয়ে সামনে এবং পেছনে একবার মাত্র মাথা মাছও করলেন তারপর দুপা টাকনু পর্যন্ত ধুলেন